আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর সালাদ ইসলামের অন্যতম রুখন ইমান আন্ার ফরে দ্বিতীয় রোখন হইলে গিয়ে সালাদ আর ইসলাম সালাতের অত্যন্ত গুরুত্ব গুরুত্ব আছে এবং সালাতর আমরা আজকে যে বিষয়ে লইয়া আলোচনা করব সেটা হইলে গিয়া আমরা যখন বৈঠক বই তা শহুদ বই আমরা দুইশে যদি সাইট রাখাত বিশিষ্ট নামাজ যে দুই রাখাত ফোড়ে আমরা যে বই অথবা দুই রাখাত নামাজ শেষ বৈঠকেও বই বা সাইট রাখাত নামাজের শেষ যখন আমরা তা সাহুদর তখন আমরা কিতা করি আমরা আমরা সমাজে প্রচলিত আসে আসাদু আল্লাহ আঙ্গুল এক পার্থুলা মারিয়া তারপর আঙ্গুল নামানি অথচ রসদ সাল্লি সাল্লামর হাদিস থেকে পাওয়া যায় যে তাইন কিতা তাইন সহি মুসলিমও এই বিহারে অনেকগুলা হাদিস আছে তাই কি তা কর্তা আঙুলটা মুষ্টিবদ্ধ কর্তা হয় অলা কর্তা অলা দর্তা নাইলে অলা দর্তা এই দুইভাবে একবার দর্তা ধরিয়া আঙ্গুলটা আঙুলটা এইভাবে রাখতা রাখিয়া ফতম থাকি লাইয়া শেষ পর্যন্ত আঙুলটার হয় সুজা রাখতা ইশারা ওইভাবে ইশারা করি থাকতা অথবা একটু নাড়তা এই দুইটাই প্রমাণিত আছে হাদিস থাকিয়া এতেবো যে একবার তুলিয়া তুলিয়া নামানির এই হাদিস শহী সত্রিয়া ধরনের কোনো হাদিস প্রমাণিত নয় সহিদ কি তা আছে আপনি আঙ্গুলের ভিতরে হামাইয়া হারাইয়া ধরবা অথবা আঙ্গুলিয়া আটা রাখবা এবং সোজা এইভাবে রসদালাম তাকে প্রমাণিত আছে সহি মুসলিমের হাদিসের একটা কয়েকগুলা কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে যে এই মর্মে তাহ্লা সুহানা তালা আমরা রসদালামের অনুসরণে সালাতাম